चतुर्थ खंड सप्तम परिच्छेद क्लेशोधीरुख भक्तिजोग जुगधर्म ज्ञानजोग बड़ कठिन दासामी भक्तरामी बालकरामी विजय श्रीरामकृष्णर प्रति बल মহাশয় আপনি বজ্ামি ত্যাগ করতে বলছেন দাস আমি তে দোষ নাই শ্রীরামকৃষ্ণ হাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় বিজয় আচ্ছা যার দাস আমি তার কামক্রোধাদি কীরূপ শ্রীরামকৃষ্ণ ঠিক ভাব যদি হয় তাহলে কামক্রোধের কেবল আকারমাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারও অনিষ্ট করতে পারে না পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায় তরবারের আকার থাকে কিন্তু কারও হিংসা করে না নারিকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগমাত্র থাকে সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেলের বেল্য ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগমাত্র থাকে কাম ক্রোধের আকার মাত্র থাকে বালকের অবস্থা হয় বালকের যেমন সত্য রজ তমগুণের মধ্যে কোনো গুণের আঠ নাই বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ তাকে ছাড়তেও ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে এখন না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সব্বাই সমান ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই তাই জাতি বিচার নাই মা বলে দিয়েছে ও তোর দাদা হয় সে ছুতর হলেও একপাতে বসে ভাত খাবে বালকের ঘৃণা নাই সূচি অসুচি বোধ নাই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যায় না আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয় এরই নাম ভক্তিযোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয় ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন ভক্তিরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চায় বিজয় যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান শ্রীরামকৃষ্ণ হাঁ বিচারপথেও তাকে পাওয়া যায় একই জ্ঞানযোগ বলে বিচারপথ বড় কঠিন তোমায় তো সপ্তভূমির কথা বলেছি সপ্তম ভূমিতে মন পৌঁছিলে সমাধি হয় ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই চতুর্বিংশতি তত্ত্ব নই আমি সুখ দুঃখের অতীত আমার আবার রোগ শোক জরা, মৃত্যু কই এসব বোধ কলিতে হওয়া কঠিন যতুই বিচার কর কোনখান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা দেয় অশ্বত্থ গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে দেহাভিমান যায় না তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ আর চিনি হতে চাই না চিনি খেতে ভালোবাসি আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম আমি বলি তুমি ভগবান আমি তোমার দাস পঞ্চমভূমি আর ষষ্ঠভূমির মাঝখানে বাছ খেলানো ভালো ষষ্ঠভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না আমি তার নাম গুণগান করব এই আমার সাধ। সেব্য সেবক ভাব খুব ভালো আর দেখো গঙ্গারই ঢেউ ঢেউয়ের গঙ্গা কেউ বলে না আমি সেই এই অভিমান ভালো নয় দেহাত্মবুদ্ধি থাকতে যে এই অভিমান করে তার বিশেষ হানি হয় এগুতে পারে না ক্রমে অধপতন হয় পরকে ঠকায় আবার নিজেকে ঠকায় নিজের অবস্থা বুঝতে পারে না কিন্তু ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না প্রেমাভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেমাভক্তির আরেকটি নাম রাগভক্তি প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাঁকে লাভ করা যায় না আর এক রকম ভক্তি আছে তার নাম বৈধিভক্তি এত জপ করতে হবে উপোস করতে হবে তীর্থে যেতে হবে এত উপচারে পূজা করতে হবে এতগুলি বলিদান দিতে হবে এসব বৈধিভক্তি এসব অনেক করতে করতে ক্রমে রাগভক্তি আসে কিন্তু রাগভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না তাঁর উপর ভালোবাসা চাই সংসার বুদ্ধি একেবারে চলে যাবে আর তার উপর সলোয়ানা মন হবে তবে তাকে পাবে কিন্তু কারু কারু রাগভক্তি আপনা আপনি হয় শত সিদ্ধ ছেলেবেলা থেকেই আছে ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে যেমন প্রহ্লাদ বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা হাওয়ার জন্য পাখার দরকার হয় ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয় পাখাখানা লোকে ফেলে দেয় ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায় হরি প্রেমে মাতোয়ারা হলে বৈধিকর্ম কে করবে যতক্ষণ আর তাঁর উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি তাঁর উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি যার কাঁচা ভক্তি সেই ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না পাকা ভক্তি হলে ধারণা করতে পারে ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায় কিন্তু শুধু কাঁচের ওপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না বিজয় মহাশয় ঈশ্বরকে লাভ করতে গেলে তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় কিন্তু পাকা ভক্তি প্রেমা ভক্তি রাগ ভক্তি চায় সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে যেমন ছেলের মার উপর ভালোবাসা মার ছেলের উপর ভালোবাসা স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা এ ভালোবাসা এ রাগভুক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না দয়া থাকে সংসার বিদেশ বোধ হয় একটি কর্মভূমি মাত্র বোধ হয় যেমন পাড়াগাই বাড়ি কিন্তু কলকাতা কর্মভূমি কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম জন্য ঈশ্বরে ভালোবাসা এলে সংসার আসক্তি বিষয়বুদ্ধি একেবারে যাবে বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার কোনো রকমেই জ্বলবে না কেবল এক রাস কাঠি লোকসান হয় বিষয় আসক্ত মন ভিজে দেশলাই শ্রীমতী রাধিকা যখন বললেন কৃষ্ণময় দেখছি সখীরা বললে কই আমরা তো তাকে দেখতে পাচ্ছি না তুমি কি প্রলাপ বকছ শ্রীমতী বললেন সখী অনুরাগ অঞ্জন চক্ষে মাখো তাকে দেখতে পাবে বিজয়ের প্রতি বললেন তোমাদের সমাজের গানে আছে প্রভু বিনে অনুরাগ করে যোগ্য জাগ তোমারে কি যায় জানা এই অনুরাগ এই প্রেম এই পাকা ভক্তি এই ভালোবাসা যদি একবার হয় তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয় বিজয় ঈশ্বর দর্শন কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ চিত্তশুদ্ধি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে সূঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বুক টানে না মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বুকে টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় হে ঈশ্বর আর অমন করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ সূচকে টেনে তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছু হয় না তার কৃপা না হলে তাঁর দর্শন হয় না কৃপা সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাঁড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাঁড়ারে একজন রয়েছে আমি আর গিয়ে কি করব যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয় মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান ও সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্র্যের চিহ্ন তাই হৃদয় মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয় জ্ঞান দ্বীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখ না বিজয়ের সঙ্গে ঔষধ আনিয়াছেন ঠাকুরের সম্মুখে সেবন করিবেন ঔষধ জল দিয়া খাইতে হয় ঠাকুর জল আনাইয়া দিলেন ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়া আসিতে পারেন না ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন আসতে বলেন এবার বলরামকে পাঠাইয়াছিলেন বলরাম ভাড়া দিবেন বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন সন্ধ্যার সময় বিজয় নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন মাস্টারও ওই নৌকায় উঠিলেন নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন তখন জ্যোৎস্নায় একটু উঠিয়াছে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি শীতকাল অল্প শীত করিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দমূর্তির হৃদয়ে ধারণ করিয়া বিজয় বলরাম মাস্টার প্রভৃতি गृहे प्रत्यवर्तन कर